আসসালামু عليكم ওয়া الله ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ সম্মানিত দর্শকবৃন্দ দূর দূর কাছ থেকে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রাহমাতুল্লাহি রচিত বায়ান আকিদাহ আলোচনা শেষ এমন একটি বিষয়ে যে বিষয়টি আখেরাতের সাথে সম্পৃক্ত যেখানে আমরা বলেছিলাম মৃত্যুর পরে কি ঘটে থাকে সেই বিষয়গুলো আমাদের ইমাম বলেছিলেন আদাবুল কাবার লিমেন একটুকু তিনি আদাবুল কাবার বলেছেন তারপর এরপর তিনি যে কথাটি বলেছেন যে মুন কার্না প্রশ্নের বিষয়টি কবরে প্রশ্ন করা হবে তার রব সম্পর্কে তার দিন সম্পর্কে তার নবী সম্পর্কে যেমনি ভাবে কোরআন এবং সুন্না রসুল্লা সাল্লাম থেকে আসছে বর্ণিত হয়েছে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এখানে কিন্তু দুইটি জিনিস উল্লেখ করেছেন প্রথমে তিনি কবর আজাবের কথা উল্লেখ করেছেন তারপর তিনি কবরের ফিতনাতুল কবরের কথা উল্লেখ করেছেন কবরের মধ্যে যে ফিতনা হবে এই ফিতনাটা কি ফিতনা অর্থ পরীক্ষা কবরের মধ্যে পরীক্ষা হবে কে ইমানদার আর কে কাফের এটা পরীক্ষা করা হবে আজাবল কবর এবং ফেতনায়ত ভিন্ন ভিন্ন জিনিস আজাবল কবর এর পরে শুরু হবে এই ফেতনায় পরীক্ষায় পাশ করলে এই পরীক্ষা যদি কেউ পাশ করে সে জান্নাতে যাবে আর যদি এই পরীক্ষায় কেউ উত্তর সঠিকভাবে দিতে না পারে এই পরীক্ষার উত্তর পরীক্ষা প্রশ্ন উত্তর দিতে দিতে না পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এবং তার আজাব হবে আজাব হতে যদি ইমানদার হয় তাহলে একসঙ্গে তারা আদাব বন্ধ হবে কিন্তু কাফের হলে তারা দাব কখনো বন্ধ হবে না আল্লাহ তালা কোরআনে করিম ঘোষণা করেছেন আমরা ওই দিন সেটা আলোচনা করেছি পূর্বে এবং বলেছিলাম যে আল্লাহ তালা বলেছেন কবর আজাব হয় এটা কোরআন আয়াতে কোরআন আয়তে আল্লাহ বলে দিয়েছেন কবর আজাব হবে এ কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যেমন ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ সকাল বিকেল আজাবে নিক্ষেপ করেন তারপর কিভাবে করবে সাল্লাম হাদিসে তার বিস্তারিত বর্ণনা এসেছে রসুল্লাহ আসলাম বলেছেন যে ইজা কবির মাইদ আতাহু মালাকা যখন কবরে দেয়া হয় তখন তাকে দুই ফেরস্তা আসে দুইটি ফেরেস্তা কালো নীল এই তার বর্ণনা আসছে একজন একজনের নাম বলা হমকার একজন নাম হচ্ছে নাকির তারা দুইজন বলে মা ফি রাজুল এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে হকুল মা কানকুল সে বলতো হু আবদুল্লাহ রাসুল যদি দুনিয়াতে সে আল্লাহর বান্দা এবং রাসুল হিসাবে শিখিয়ে দিয়ে থাকে রসুল্লাহামকে এবং তার আদর্শকে মেরে নিয়ে থাকে তাহলে সে উত্তর দিয়ে বলবে আব্দুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ নেই এবং সে বলবে যদি মুনাফেক মানুষকে কিছু কথা বলতে শুনি আমি সেরকম কথা বলেছি আমি জানি না হাদিসটি ইমাম হয়েছে অন্য হাদিসে আরও একটু বিস্তারিত এসেছে আবার আবনা আজ্লাহর হাদিসটি যে হাদিসটি আমরা পূর্ব আলোচনা করেছি আমরা এর একটি অংশ আজকে আলোচনা করতে চাচ্ছি তাতে বলা হয়েছে ভাইয়া মালাকান তখন ওই লোকটির কাছে দুজন ফেরেস্তা আসে দুজন মালাক আসে সদিদ আল ইন্তেহার খুব ধমক দিয়ে তার আসবে খুব ধমক দিয়ে বলবে এবং তাকে তোমার নবী কে ওই আখরু ফেতনা তোরা এটা হচ্ছে ইমানদার উপরে সর্বশেষ ফেতনা ইমানদার উপরে যা ঘটে যাবে দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে সেখানে এই পরীক্ষাটা হচ্ছে দুনিয়ার বুকে কি করেছে সেটার একটা সে পরীক্ষার নেয়া এবং দেখা আল্লাহ দুনিয়ার জীবনে ইমানদার যারা তাদেরকে সঠিক পদে দৃঢ়পদ রাখবেন তাদেরকে অর্থাৎ তাদেরকে উত্তর দিতে তারা সমর্থ হবে এর জবাবে হাদিসে আসছে এরকম ভাইয় তখন সে বলবে রব্বি আল্লাহ উত্তর দিতে যদি পারে ইউসাবাহ ইমানদার বলছেন উত্তর দিতে পারবেন তখন সে বলবে রবিআলাম আমার দিন হচ্ছে ইসলাম ও নবী মহামদাম আমার নবী হচ্ছে ঘোষক বলবে বলে আব্দুল বন্দা কাফির সে বলবে বলা হয়েছে তাকে দুজন ফিরে আসবে খুব জোরে ধমক দিবে তাকে ধমক দিতে দুজন তাকে বলবেদ্রি হায় হা আমি জানিনা তোমার দিন কি দুজন আবার বলবেদ্রি হায় হায় আমি তো জানিনা মা হাম্মদ তখন তাকে বলা হবে যে মহাম্মদ কথা বলছি আমরা ভাই হা হা আল্লা আদ্রি হা হা আমি তো জানি না হা হা সাধারণত শব্দটি ব্যবহার করছে অর্থাৎ যারা কোন উত্তর দিতে সক্ষম হয় তখন সাধারণত তারা যে সমস্ত তোর নানোভাব আসে মানুষ উত্তর দিতে না পারলে সেটা হা হা বলে উচ্চারণ করা হয়েছে কেউ বলেছে না হায় হাই বলার উদ্দেশ্য তখন তারা দুজন বলবে তুমি পড়ো নাই জানো এবং পড়ো নাই তুমি জানো এবং পড়ো নাই সই সেটা এসেছে আব্দি তখন একজন ঘোষক প্রতিপন্ন করেছে বন্দাকে যখন কবর রাখা হয় ও তাহ আসহাব তার সাথীরা তার থেকে মুখ ফিরিয়ে চলে আসে ইনাহু কারের ঘট শব্দ এই লোকটির সম্পর্কে তুমি কি বলতে সম্পর্কে আব্দুল্লাহ ইমানদার বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে সে হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর বান্দা এবং رسول রাসূল এবং আমাল কাফির অথবা মুনাফিক কাফির না মুনাফিক বলবে এবং ফি রিওয়ায়াতুল আমাল কাফির আল মুনাফিকন্ন নাসি আগে কাফের কাফের এবং মুনাফিক একসাথে আসছে সে বলবে তারা বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু ফিমা মায়াকুলুন নাসি ফি আর মানুষ যা বলতো আমি সেটা বলেছি ফায়োকালু লা দারাইতা ওয়ালা তালাইতা তখন রসুল্লাহ সাল্লাহাম এই যে ফিতনার বিষয়টি কবর যে বলতে শুনেছি তিনি বলেন রসুল্লাহাম আমার কাছে যখন প্রবেশ করেন এমন সময় আমার কাছে একজন মহিলা ছিল সে বলতেছিল হাল সাহার্থী আন্না কুমতুফতুল কবুর মহিলা বসা ছিল এমত অবস্থা রসুল্লাহাম প্রবেশ করলেন বললেন তুমি কি জানো তোমরা কি জানো যে তোমাদের কবরে প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে পরবর্তীতে কিছুদিন পরে আশারাদিয়ম বলেন যে কিছুদিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম একদিন এসে সালাম বলেন যে তোমাদেরকে কবরে প্রশ্ন করা পরীক্ষা করা হবে এটা আমার কাছে ওড়াই আসছে হিসেবে জানানো হয়েছে আশার্জি আলম বলেন যে এরপরে আরসুল্লাহাম যখন কোন সময় হতো তখনই তিনি কবর আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাহলে বোঝা গেল যে কবরের আজাব হবে কবর আজব যেমন হবে কবর ফেতনা হবে পরীক্ষা হবে এটা বিশুদ্ধ কথা কবরের ফেতনা কাতনা কাফেরদেরও হবে ইমানদারদেরও সবারই হবে যদি ইমানদার হয় তো সে প্রশ্নের উত্তর দিতে পারবে কাফের হলে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা হলো বিশুদ্ধ মত কবরের ফেতনা এই যে পরীক্ষা সেটা কি শুধু বিবেক বান্ধের জন্য নির্দিষ্ট নাকি যারা ছোট বাচ্চা মারা যাবে তাদেরও প্রশ্ন করা হবে এ বিষয়ে মতভেদ রয়েছে বিভিন্ন মত বিশেষ করে শহীদদের হবে না এবহীদ এবং আল্লাহ রাস্তায় যারা আল্লাহ তালার আল্লাহ তালার দিনকে হেফাজতের জন্য যে রাষ্ট্র নিয়োজিত যে রাষ্ট্র নিয়োজিত আছে যে সেই রাষ্ট্রের সীমানা পাহারা যারা মারা যাবে তাদের ব্যাপারে হাদিস স্পষ্ট আসছে যে আমিনাল আল ফাত্তান তারা ফেতনা থেকে বাঁচতে পারবে অর্থাৎ তাদের পরীক্ষা হবে না এ পরীক্ষা থেকে তারা বেছে যাবে এ বিষয়টি হাদিসে আসছে কিন্তু যারা ছোট বাচ্চা আছে অথবা পাগল এদেরকে কি প্রশ্ন করা হবে এর ফলে আলমদের মধ্যে বিভিন্ন মত দেখা যায় বিভিন্ন মত দেখা গেলেও একটা হাদিসে আর্সে রসুল্লাহম হাদিস থেকে দেখা যায় সেখানে রসুল্লাহ আসম বলেছেন যে আল্লাহম আদা আব কাবর আল্লাহ তাকে আজাবর কবতে বাঁচিয়ে দাও অফিসনা তার অফিস না তোর কবর থেকে বাঁচিয়ে দাও দ্বারা বোঝা যাচ্ছে তারা পরীক্ষা করা হবে এবং সেটা অনুসারে তাদের ভালো মন্দ নির্ধারণ করা হবে অর্থাৎ তারা কি জান্নাতে যাবে না তারা জান্নামে যাবে সেটা নির্ধারণ করা হবে এ হাদিস থেকে তারা বোঝা যায় সুতরাং তাদেরকে প্রশ্ন করা প্রশ্ন করা হবে এটাই হচ্ছে হাদিসের ভাষ্যের পক্ষের মত হচ্ছে তাদেরকেও প্রশ্ন করা হবে এবং তারা যেমানদার ইমানদারের সন্তান উত্তর দিতে পারবে আর কাপের সন্তানও তাদেরকে পরীক্ষা করবে হাসার মাঠে সেটা অনুসারে তারা যদি আল্লাহ তারা পরীক্ষায় টিকে যান জাহনাতে প্রবেশ করবে আর যদি পরীক্ষায় না টিকে তাহলে জাহান্নামে প্রবেশ করবে তাহলে বোঝা গেল যে কবর আজাব আছে কবরের ফিতনা আছে পরীক্ষা আছে এই পরীক্ষা প্রথমে করা হবে এই পরীক্ষা অনুসারে তারপর আজাব অথবা তার নিয়ামত নির্ধারিত হবে তাকে কোন নিয়ামত দেওয়া হবে সময় দর্শক আমরা এতপুর আলোচনা করছিলাম যে কবর আজাব হবে এবং কবরের পরীক্ষা হবে কবরের পরীক্ষার বিষয়টিকে হাদিসে ফিতনা হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ফিতনার বিস্তারিত বর্ণনা আমরা হাদিস থেকে দিয়েছি আজকে আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কবরের আজাব যে হবে এটা হাদিসগুলো মোতাবাতের আমরা আলোচনা করেছি কিন্তু বেশ কিছু কারণ আছে যে কারণগুলোতে যে সমস্ত কারণে কবরের বান্দার ওপর আজাব হবে বিশেষ করে ইমানদারের উপর আজাব ইমানদারের উপরও কখনো আজাব হবে আর কাফের উপর তো আজাব হবে তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাচ্ছি প্রথমত যে সমস্ত কারণে কবরের উপর আজাব কবরের বান্ধার ও বান্দার উপর আজাব হবে কোনো হবে তা আমরা এই মৌলিকভাবে তিনভাগে ভাগ করতে পারি মৌলিকভাবে ভাগে ভাগ করতে পারি মৌলিকভাবে তিন ভাগে প্রথমত যে আল্লাহ সম্পর্কে না জানা দ্বিতীয়ত আল্লাহ তালার বিধানকে বিধান বিধানকে যথাযথভাবে আমল না করা আল্লাহ তালা বিধানের বিরুদ্ধে চলা তৃতীয়ত হচ্ছে অন্যায় অন্যায় করা গুন্যার কাজ করা তিনটি জিনিসকে আমরা মৌলিক দোষ ধরতে পারি যে সমস্ত কারণে কবর আজাব হবে এক নম্বর হচ্ছে যে মৌলিক কারণ তিনটি একটা হচ্ছে আল্লাহ না জানা জাহালাম আল্লাহ সম্পর্কে না জানা অর্থাৎ আল্লাহ তালার নাম গুণ তার সেফা তার আফায়াল সম্পর্কে না জানা অর্থাৎ ইলা সঠিক বাস্তবায়ন না করা এটা কাফেরদের কাম তারা এই কাজগুলি করে থাকে এই তাদের শাস্তি হবে কবর এটা একটা মৌলিক কারণ দ্বিতীয় যে কারণে শাস্তি হবে সেটা হচ্ছে তাদের যারা আল্লাহ তালার বিধানকে অস্বীকার নির্দেশনাকে অস্বীকার করেছে নির্দেশনাকে মেনে চলেনি নির্দেশনাকে যথাযথ বাস্তবায়ন করেনি যেমন আল্লাহ তালা সলাতে নির্দেশ দিয়েছে জাকাতের নির্দেশ হজে নির্দেশ দিয়েছে অথবা আল্লাহ তালা মানুষকে তার হক দিয়ে দেয়ার কথা নির্দেশ দিয়েছে তো সেই নির্দেশগুলো যথাযথ বাস্তবায়ন করে করেনি তার কারণেও তার তাদের শাস্তি হবে এটা ইমানদার কাফে সবার জন্য হবে তৃতীয় যে কারণ মৌলিক কারণ সেটা হচ্ছে যে গুনার কারণে অর্থাৎ যে সমস্ত নিষেধ আল্লাহ যে সমস্ত কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন যেমন সুদ ঘুষ অথবা কাউকে কষ্ট দেয় করতে নিষেধ করেছেন আল্লাহ তাল্লাহ কাউকে হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ করতে নিষেধ করেছেন এগুলো এই জিনিসগুলো পরিত্যাগ না করা মৌলিকভাবে এই তিনটি কারণ একটি হচ্ছে সম্পর্কে না জানা দ্বিতীয় হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা এবং আল্লাহ দিন সম্পর্কে না জানা আল্লাহ তালা অর্থাৎ সম্পর্কে না জানা দ্বিতীয় হচ্ছে যে কারণে কোন মানুষের শাস্তি হবে সেটা হচ্ছে যে আল্লাহ নির্দেশনাকে না মানা তৃতীয় হচ্ছে যে কারণে শাস্তি হবে সেটা হচ্ছে আল্লাহ তালার নিষেধকৃ বিষয়গুলোকে তার কর্মকাণ্ডে নিয়ে আসা অর্থাৎ নিষেধকৃত জিনিসগুলো করা এর মাধ্যমে তার শাস্তি হবে এটা হচ্ছে মৌলিক কারণ বিস্তারিত কারণ বলতে হলে আমাদের জানি যে বিস্তারিত কারণের মধ্যে কোরআন এবং সুন্না যা আসছে সেগুলি আমরা আলোচনা করতে পারি কোরআন এবং সুনায় বেশ কিছু জিনিস আসছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যে নামিমা করা অর্থাৎ কারো সুগল খুরি করার ব্যাপারে হাদিসে আসছে অনুরূপভাবে পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার ব্যাপারে সরাসরি হাদিসে আসছে হাদিস বোহারি মুসলিম তো বর্ণিত মুসলিম বর্ণিত হয়েছে ইবন আব্বাসম বলেন রসুল্লাহ সাল্লাহাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি বললেন ইন হুমা আলা ইউদ্দান মা ইউদ্দান ফি কাবির ওমাই ও আদা বানি ফিকাবিন এই দুইটি এই দুইটি কবরের আজাব দেওয়া হচ্ছে তবে অথচ এই এই দুইটি কবর আজাব খুব বড়ো ধরনের কোনো কাজের জন্য নয় এর ফলে সোল্লা সাল্লাইসাল্লাম বলেন বলা তবে হ্যাঁ এটা বড়ই একজনকে লাগাত তার নামিমা নিয়ে করতলা হয় এই নামিমা আর কাজ করত এই জন্য তার শাস্তি হচ্ছে তাদের আরেকজন আল্লাহ একজন। তার আরেকজন লাই স্তাত বলি তার পেশাব থেকে সে নিরাপদ থাকতো না পেশাব তার পেশাব তার ভালো পরিষ্কার হতো না এরা অর্থ আরেক অর্থ হতে পারে যে তার নিজের সত ঢাকত না সেই জন্য লাইস্তাতেরও স্ত্রে তার দুইটা অর্থ হচ্ছে ঢেকে রাখা তো ঢেকে ঢাকতো না এই অর্থ হতে পারে অর্থাৎ দুইটি দুই অর্থেই যারা এই কাজগুলি করবে তাদের কবিরা গুণা হবে সেজন্য তার শাস্তি হচ্ছে বলে রসুল্লাহাম বলেছেন এরপর রসুল্লাহাম একটি কাঠি একটি এটা গাছের একটা নিলেন ডাল নিলেন ভেঙে সেটা তাদের মাঝখানে গেড়ে দিলেন গেড়ে দুই ভাগ করে গেঁড়ে দিলেন বললেন যে লাল লহু ইন হুমা মালা মিয়াই বাসা আশা করা যায় যে এই দুটি গাছ যতক্ষণ দুটি ডাল যতক্ষণ শুকিয়ে না যাবে সেটা তাদের জন্য আজার থেকে মুক্তির কারণ হবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে এটা রসুল্লাহম বিশেষ ব্যবস্থাপনা ছিল এর সাথে অন্য কোন কিছু গায়েব করে অন্য কোনো কিছু ক্যাশ করে অন্য কিছু ক্যাশ করে বলা যাবে না যে অমুককে গাছ রুই লাগাই দিতে হবে অথবা গাছের ডাল আনি হাদিসে আসেনি সেজন্য সেটা করা যাবে না সেটা খাস এটা হলে বিশুদ্ধ কারণ এর বিপরীতে অন্য কোনো বর্ণনা দেখা যায় না যে সাহাবার কাম সেটা করেছেন অথবা রসুল্লা যেন সেটা করেছেন বরং এটা এই দুইজনের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল রসুল্লাহ সাল্লাহামের তবে দেখা গেল যে आजब है एक नाम पेशाब पायखाना पवित्र भलोबा पवित्र ना हवायी आशादी यहुदी एक मदद महिला आसलिस आसार फिर से बोल ज साधारणत कबर आजब साधारण कबर आजबे मानुषर पेशाबर कारण তখন আশা করি যে আমি বললাম যে তুমি মিথ্যা বলছো সত্য বলছো না হকালত বারা মহিলা বলে যে ইহুদি মহিলা বলে হ্যাঁ অবশ্যই আমি সত্য বলছি তো আমাদের শব্দ এভাবে উপরে আমাদের শব্দ উপরে উঠতে থাকলো রসোল্লা সাল্লা সাল্লাম তখন বলেন যে কী হয়েছে কি হয়েছে তখন আমি তাকে জানালাম যে এই কথা এই খবর এই খবর মহিলা বলছে মহিলা বলছে ইহুদি মহিলা বলছে এই খবর কি সত্য কিনা যে হা মহিলা থেকে আয়দিনিলিকেল এবং ইসরাফিল রব আমাকে জাহানমের আগুন থেকে আজাব কবর আজাব থেকে আপনি মুক্তি দিন ইমাম নাস বর্ণনা করেছেন বুঝা যায় যে এই কবর আজ বিষয়গুলো সুস্থ ইহুদদের কাছেও সেগুলি জানা ছিল কারণ তাদের কিতাবের বিষয়টি এসেছে সম্পর্কে আল্লাহ জানাননি পরবর্তীতে আল্লাহ তাকে জানিয়েছেন এবং এরপর থেকে রসুল্লাহাম আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন সেই জন্য এই কবর কবর একটি একটি কারণও আমরা পাই তা হচ্ছে মিয়াল বাউল অর্থাৎ পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র না হওয়া এই অন্য এক হাদিসিয়ার সাহাফি আলহাম রসুল্লাহাম বলেছেন উল তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্র হিনহু কারণ কবর আজাব এই পেশাব থেকে উৎপত্তি হয় কবর আজাব হয় পেশাবের কারণ সুতরাং থেকে তোমরা পবিত্রতা অর্জন কর তা থেকে তোমার বেঁচে থাকো পবিত্রতা অর্জন করো অবরোধের মতো বর্ণনা আসছে আকসের আকবাবুল কাবর মিনাল বউল अधिकांश कबर आजाब से पेशाबर कारण इच्छे ईमानदार काफ़र सबाजेषकर ईमानदार अः को विषय जी तरह ईमान आज তার এই পেশাব থেকে যদি কোনো কেউ সঠিকভাবে পবিত্র না হয় তো তার সলাৎ হচ্ছে না তার কোরআনতে লাত হচ্ছে না তার অন্য ঠিকমতো পরিষ্কার হচ্ছে না এই জন্য তার সলাদ থেকে পরিষ্কার হওয়া জরুরি বিধায় হাদিস এ সলাত সাল্লাহাম বলেছেন যে অধিকাংশ কবর আজাব এই পবিত্রতা পবিত্রতা অর্জন পেশাব থেকে পবিত্রতা না অর্জনের কারণেই হয়ে থাকে এই জন্য পবিত্রতা অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আরও যে সমস্ত কারণে আরো যে সমস্ত কারণে কবর আজব হয়ে থাকে তার কিছু আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের আমুল কবুল করুন রবিলাম আসসালামক রহমতুল্লাহ